আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিল শ্রোতা দর্শক মন্ডলী আমরা পঞ্চম পর্ব শেষ করে ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সংশ্লিষ্ট বিষয়ে आलोचना अब्याहत रेखे कैलेमार शर्त एक एक आलोचना कर ष शर्त ये अपन सामने उपस्थापन करते जाठ शर्तलश कैलेमा के बरण करार पर कैलेमार स्वीकृति देर पर ক্যালেমার সংশ্লিষ্ট বিষয়কে মহাব্বত করতে হবে এবং এই মহাব্বতের ভিতরে এখলাস থাকতে হবে মহাব্বতের বিপরীত যেটা ঘৃণার থেকে অপছন্দ করা থেকে কোন কিছুকে অপছন্দ করা থেকে বিরত থাকতে হবে এবং এই মহাব্বতটা যেন খাঁটি অকৃত্রিম নির্ভেজাল হয় সেই বিষয়টা শর্তযুক্ত শর্তের অন্তর্ভুক্ত মোহব্বত করছি কিন্তু কোন রকমের মোহাব্বত মৌখিক ঘোষণার মহব্বত দাবির মহব্বত হ্যাঁ আল্লাহ এবং আল্লাহর সব সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া আর কি আছে জীবনে মুখে বললাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বললাম আল্লাহর রসুলের শরীয়তকে পছন্দ করি आल्ला रसुलर शरियत पसंद नो तो कर मुखे तो दावी सूंदर मुख दिए बोल क्या जो अंतर थ बला ना तोमान चले जाए इमान, इमान नाटकतार नाम नई इमान सठतार नाम नय अवश्य ইমান আল্লা তরকতলা যেভাবে চান যেভাবে ইমান আনতে বলেছেন ওইভাবে হতে হবে যেভাবে ক্যালেমার শর্ত পূরণ করতে বলা হয়েছে ওইভাবে ক্যালেমার শর্ত পূরণ করতে হবে এই এখলাস হলো নিখাত জিততে ক্যালেমা পাঠ করতে হবে ক্যালেমার নির্দেশিত বিষয়গুলোকে গ্রহণ করতে হবে বরণ করে নিতে হবে যদি আমরা কোন ধরনের ছল চাতুরির আশ্রয় নেই নাটকীয়তার যদি আশ্রয় নেই মুখে সুন্দর করে বললাম কিন্তু অন্তরের সাথে এর সম্পর্ক নাই এর ভিতরে ইল্লাহিয়াত যদি না থাকে খলুসিয়াত না থাকে তাহলে ইমানের একটা শর্ত নষ্ট হয়ে গেল যে কোনো একটি শর্ত যদি বিলুপ্ত হয়ে যায় অনুপস্থিত থাকে তাহলে ইমান চলে যাবে ইমান তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে হবে না তখন আমার নিজের দৃষ্টিতে ইমানদার হতে হবে মানুষের দৃষ্টিতে ইমানদার হতে হবে এই আল্লাহ তর কোরআনের মধ্যে বলেছেন আল্লা বলছেন তাদেরকে তো শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল তারা যেন করে তার জন্য দিনকে আল্লাহাদালেসকারী হিসেবে হনাফা একনিষ্ঠ অবস্থায় যখন এরকম হবে যখন মনটা একনিষ্ঠ হয়ে গেল অন্তর একনিষ্ঠ হয়ে গেল একনিষ্ঠ হয়ে যাওয়ার পর আল্লাহ বলছে আগে আনি এবাদত একমাত্র আল্লাহ তো কতলা কে খুশি করার জন্য এবাদত একমাত্র আল্লাহর স্বার্থে পরকালীন স্বার্থে করার মন মানসিকতা যখন পুরোপুরি আমার ভিতরে তৈরি হয়েছে তারপরে সালাত কায়েম করলে উপকার আছে তারপরে জাকাত আদায় করব অন্যান্য এবাদত এবং আমল পালন করব। কিন্তু সালাতের আগে জাকাতের আগে আল্লাহ তবরকতলা এখলাস আনতে বলছেন এটারই আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তবরকতলা অন্যত্রে বলছেন ফা ফুদিল্লাহ মুখলিস্লাহদ্দিন আল্লাহিদ্দিন হে আল্লাহর তুমি আল্লাহর করো তার জন্য অবস্থায় আল্লাহ দিনুল খালেস জেনে রেখো খালেস দিনটাই কেবল আল্লাহর খালেদিন ছাড়া যুক্ত দিন আল্লাহ তো বড় জন্য নয় আল্লাহ এই দিন পছন্দ করেন না এর তাফসিরে কাসির রহমতুল্লাহ আলহ বলছেন একমাত্র আল্লাহর আবাদত করো যিনি একক শরিকহীন আর এদিকে মানব জাতিকে দাওয়াত দান করো আহ্বান করো নিজে এইভাবে আবাদত করো এবং এভাবে এবাদত করার জন্য অন্যান্য মানুষকে দাওয়াত দাও শুধু তিনি ব্যতীত আর কেউ এবাদতের যোগ্য নয় তার কোনো শরিক নেই তার কোনো সমকক্ষ নেই তার কোনো সমপর্যায় ভুক্ত কেউ নেই এভাবে কোনো আমলকারী যদি আল্লাহ তরকতালার জন্য আমল করে তাহলে সেটাই কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এছাড়া শুধু গতানুগতিকভাবে আবাদত করবে এখানে লিল্লাহিয়া সে নিয়ন্ত্রণ করতে পারবে না এই ধরনের আবাদত আল্লাহ চান না এই জন্য ক্যালেমা পাটকারীকে এই শর্ত মেনটেন করতে হবে এখলাসের উপরে আমরা আগেও আলোচনা করেছি যে ব্যক্তি হলুসিয়াত না রাখতে পারবে ওই ব্যক্তির ক্যালেমার শর্ত ক্ষুণ্ণ হয়ে গেল ওই ব্যক্তির এবাদত এবং আমল শির্ক হবে সে যাই করুক নামাজ পড়ুক রোজা করুক হজ করুক জাকাত দেখ সেখানে যদি আল্লা তরকলার উদ্দেশ্যে খাঁটি না হয় সেখানে নিজের উদ্দেশ্য হয় দুনিয়া উদ্দেশ্য হয় তাহলে সেই আবাদত এবং আমল বিনষ্ট হবে এবং ক্যালেমার শর্তক্ষুণ্ণ হবে ক্যালেমার ভিতরে এটাকে শর্তযুক্ত করা হয়েছে রসুল্লাহ সাল আলহিসাল্লাম তার হাদিসের ভিতরে বলছেন সহি আসে আল্লাহ রসুল বলছেন আমার সাফাত বেশি ধন্য হবে অর্থাৎ কেয়ামতের দিন আমার সাফাত লাভ করে ওই ব্যক্তি অধিক ধন্য হবে যে ব্যক্তি লা বলবে অন্তর থেকে মন থেকে মনের খলুসিয়াত থেকে অন্তস্থল থেকে বলতে পারবে ওই ব্যক্তির জন্য আমার সাফাত ওই ব্যক্তি সাফাত লাভ করে ধন্য হবে কে আমাদের দিন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই ছিল এখলাস এখলাসের ক্ষেত্রে আমরা আরও স্মরণ করতে পারি শির্কের বিরুদ্ধে যত আমাদের নলেজ যত আমাদের জানা হয়েছে এবং জানা হবে শির্ক থেকে মুক্ত হওয়াটাই হলো এখলাসের জন্য পূর্ব শর্ত যে যত শির্ক মুক্ত হতে পারবে শির্ক ছোট হোক শির্ক বড় হোক সে ব্যক্তি তত এখলাস মেনটেন করতে সমর্থ হবে অতএব এটা একটা যেন আমাদের কাছে চাবি কাঠি। এটা একটা আমাদের জন্য সফল ব্যবস্থা সফল উপায় ছোট শির বড় শির যত আছে এই শিরগুলো চিহ্নিত করে যদি আমরা শির্ক থেকে মুক্ত হতে পারি তাহলেই আমরা কালেমার এই শর্তটা তত সুন্দরভাবে তত সফলভাবে মেনটেন করতে সমর্থ হব ইনশাআল্লাহ আমরা সামনে শির্ক সম্পর্কে ডিটেলস আলোচনা আরও করবো আল্লাহ তবরকতালা আমাদেরকে তৌফিক দান করুন যে ব্যক্তি সলাৎ আদায় করে দেখানোর জন্য এটা তার সলাৎ হয় না শির্ক হয় যে ব্যক্তির শোম পালন করে রোজা পালন করে দেখানোর জন্য এটা রোজা নাই এটা রোজা নয় এটা শির্ক যে ব্যক্তি দান করে দেখানোর জন্য এটা তার দান সদাকা নয় এটা শির্ক আমরা স্পষ্ট করে জানতে পারলাম যে এই এখলাস না থাকলে কিভাবে এবাদত প্রভাবিত হচ্ছে আমি বাদুদ্দু জি আপনারা দেখছেন বেশি ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর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 আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপে সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম तरबारि शां तरबड़ी तरबारि सत्य ए जान जाते आ मानव जजातर सकल समस्थे सम তোমরা আল্লাহ আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহ কে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে বং আকাশে এই জীবন তারপরে মৃত্যু हाथ जगतर सफलता देख दुनिया शुक्रवार विंगे और विंगल আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী সংক্ষিপ্ত বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম সংশ্লিষ্ট আলোচনা কমপ্লিট করার জন্য আমরা ইতিপূর্বে আপনাদের সামনে ক্যালেমার আটটি শর্তের মধ্যে ছয়টির সংক্ষেপে ব্যাখ্যা তুলে ধরেছি एबंधा अपन सामने सप्तम शर्त व्याख्या करब सप्तम शर्त अल इनकिया अल इनकिया अर्थ हल आत्मसमर्पण आनुगत्य अर्थात कैलेमार स्वीकृति दिए स्वीकृत साथ ক্যালেমার সংশ্লিষ্ট বিষয়গুলোকে মহাব্বত করতে শিখেছি এবং মহাব্বত অন্তরের অন্তঃস্থল থেকে এখলাসের সাথে খাঁটি চিত্তে করারও আমি সবক পেয়েছি সবক নিয়েছি এবার বাস্তবায়নের পালা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে বিধান জানার পালা বিধান শোনার পালা আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য আত্মসমর্পণের एट दीक्ष एथबा रसुल्ला हादिसर भाई ज्ञान अर्जन करते जेम जीवने सफलता अर्जन करार्ज बसिना स्कूले जाए স্কুলে যাওয়ার পর প্রাইমারি পাস করি এরপরে হাই স্কুল পাস করি এরপরে মেট্রিক পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করার পর ইন্টার পাস করি মাস্টার্স পাস করি এভাবে যেমন আমি ধাপে ধাপে আগাইতে থাকি নিজেই আমি তালাশ করি নিজেই আমার জন্য সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর কি ব্যবস্থা আছে পরের ধাপগুলো উত্তীর্ণ হওয়ার জন্য আমি খুঁজে নিই ঠিক ইসলামকে সুন্দর করার জন্য ইসলামকে পরিপূর্ণভাবে আমার জীবনে আনার জন্য ক্যালেমার রূপায়ন ক্যালেমার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য ইলিম অর্জন করব আল্লাহর এবং রসুলের কাছে আত্মসমর্পণ করার জন্য আমি ইমানদার আমি কালেমার স্বীকৃতি দিয়েছি কিন্তু আমি জানতে চেষ্টা করি না জানার মন মানসিকতা নাই আল্লাহ আমাকে কি আদেশ দিয়েছেন বরং এরকম হতভাগা অনেক মুসলমান পাওয়া যাবে নউজবিল্লা এরা হল প্রসুলিত মুসলমান অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যর জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধান আমাদেরকে মানতে হবে এই জন্যই তো আল্লাহ তো বরগতলা প্রথমেই বলে নিয়েছেন একারা বড় ইসলাম হলো পড়ার ধর্ম ইসলামে অজ্ঞতার কোনো সুযোগ নাই ইসলাম হলো এলিমের ধর্ম অবশ্যই এলিম অর্জন করতে হবে কেন আল্লাহ আমাকে কি আদেশ দিয়েছেন জানতে হবে আমি আল্লাহকে মানব কিভাবে যদি আল্লাহর আদেশগুলো আমি না খুঁজি আল্লাহর নিষেধগুলো যদি আমি না খুঁজি এটাই হলো এই শর্তের কথা এই শর্তের দাবি আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেছেন এটা আমাকে জানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এই মর্মে বহু আয়াত এই বহু দলিল হাদিসে উল্লেখিত হয়েছে তার দু একটি নমুনা স্বরূপ আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ বলছেন আর যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর নিকট সমর্পণ করলো এবং সে ব্যক্তি হল সৎ আমলকারী তাহলে ওই ব্যক্তি মজবুত হাতল শক্তভাবে ধরতে পারলো যে ব্যক্তি সৎ অবস্থায় নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করলো সে ব্যক্তি মজবুত হাতল ধরল বলতে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এই আয়াত দ্বারা স্পষ্টই ইনকিয়াদের আনুগত্যের নিজেকে আত্মসমর্পণ করার শর্তটা কোরআন থেকেই জেনে নিলেন যে ব্যক্তি নিজেকে অবস্থায় আল্লাহ করতে আদেশ দিয়েছেন যেগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাই হলো সৎ কাজ তাহলে এই ব্যক্তির পক্ষে তখন সম্ভব হবে আযাত আল্লা তোলা বলছেন সুরা জুমারের মধ্যে হুমকি সহ আল্লাহ তো বড় কতলা উল্লেখ করেছেন তোমরা ধাবিত হও তোমাদের প্রতিপালকের দিকে আত্মসমর্পণ করোব তোমাদের কাছে আল্লাহর আজাব আসার পূর্বে যখন আল্লাহর আজাব এসে যাবে তখন তোমরা আর সাহায্যকারী পাবে না क्यों तुम सहायता निकट आत्मसमर्पण कर तबरकोला आयाते आजबर हुमकी दिए अब्ला सकले आल्ला आजब चाहिए तबरकोला छत्तीश नम्बर आयाते उल्लेख कर আল্লাহ বলছেন কোন ব্যাপারে আল্লাহ এবং তার রসুল ফেসলা করে ফেললে সে ব্যাপারে কোন মমিন সে নর হোক বা নারী হোক তার জন্য অন্য কিছু করার নাই যা আল্লাহ এবং আল্লাহর রসুল সিদ্ধান্ত দিয়ে দিয়েছে করে দিয়েছে কেবল সেটাই করতে হবে কথা আল্লাহ এবং আল্লাহর রসুল যদি আমাকে বলে দেয় একটা আদেশ করে দেয় পৃথিবীর যত বড় মানুষ এর বিপরীত আদেশ দিবে ওই আদেশ আর মান্য করার কোন সুযোগ নেই অথবা নিজে অন্য কিছু চিন্তা করার पण मेमान गल्ला एक आदेश दिल्ली जो ठीक है भेबे देखी एक चिंता कर देखी आदेश पालन करा जाए कि नातीय नहीं, नहीं। ममिन होते हमें यकम चिंता करारूग नहीं যদি মমিন থেকে বেরিয়ে যেতে হয় তাহলে অন্য কিছু চিন্তা করার সুযোগ আছে এবং আল্লাহর সাথে সাথে বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আবাধ্যতা করবে তাহলে সে স্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহির ভিতরে পতিত হবে তার মানে সে বিভ্রান্ত সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই আয়াতগুলোর যদি আমরা সবাবন জানি তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে আমাদের কাছে এটা একটা সামাজিক ব্যাপারে মুসলিম নারী তার এখতিয়ার খুঁজতে গেছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের সিদ্ধান্ত আসার পর আল্লাহ এবং আল্লাহর রসুলের ফেসলা আসার পর একজন নারী জৈনব নামক সেটা ছিল মামালাতের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত ব্যাপার ছিল আল্লাহ রসুল একটা ছেলেকে একটা পাত্রকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল সে এটা মানতে পারছিল না সেই ব্যাপারে এই ধরনের আয়াত আল্লাহ নাজিল করেছে তাহলে কেমন হতে পারে যদি একটা ফরজ পালনের ক্ষেত্রে আমি এখতিয়ার খুঁজি একটা ফরজ আদায়ের ব্যাপারে যদি আমি কাল বিলম্ব করি পালন না করি তাহলে সেক্ষেত্রে কেমন হতে পারে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা ষষ্ঠ পর্ব শেষ করলাম ষষ্ঠ পর্ব শেষ করে আমরা সপ্তম পর্বে আমাদের বাকি আলোচনা আপনাদের সামনে কমপ্লিট করব ইনশাআল্লাহ সপ্তম পর্বে আমাদের সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান রেখে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো ट टीभन चैनल जर मूल लक्ष्य और उद्देश्य हलो इणी छड़े इसमाम सठीकना बनियोग उत्तम क्षेत्र और सम्पद के पवित्र कर আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ রোড বার্মিংহাম নম্বর শূন্য এক এক তিন দুই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 जाना जाति रविवार सन्धार साढ़े पांच टाय बांगे और सन्धार पांच टे भार